তিনি হলেন সেই আল্লাহ যিনি তার বামের তা করেন সোহান আল্লাহ আল্লাহর বড় পরিচয় তিনি বাম্বার তাও কবুল করেন বাণী ইসরায়েলের এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করছে এরপরে করলো তাওবা করবে ওই আলেম বললেন না তোমার কোনো তাওবা নাই তুমি নিরানব্বই জন মানুষকে হত্যা করছো তারপরে তাও বা খুঁজো বাস উনি এবার রাগে ক্ষিপ্ত হয়ে এজন্য দাইরা কখনো ওলা মাইক্রাম কখনো তিনি দিবেন না এই জন্য ওলাম কথা বলার সময় রাগ করে কথা বলা যাবে তার সামনে শ্রোতা বা যিনি ফতোয়া জানতে আসছেন তিনি অনেক উল্টা বলতে পারেন কিন্তু যিনি আমার কোন আমার কোন তা আছে কিনা বলছে হ্যাঁ অবশ্যই তবা আছে তবা নাই কি করছে তোমার কিভাবে আমি তবা কর্ম তিনি বললেন শোনবা করার পরে তুমি যেখানে আস যে অঞ্চলে যে এলাকা আস এখানে তুমি থাকতে তোমাকে হিজরত করে দারুল ইসলামে হবে। এটা দারুল কুফর এখান থেকে হিজরত করে তোমাকে দারুল ইসলামে দেখতে হবে ওখানে দেখবে আল্লাহর অনেক বান্লাদিনের উপরে চলতেছে তুমি ওখানে চলে যাও বাস এই লোক বাড়িতে এসে এখান থেকে রওনা দিছে হিজরত করে চলে যাচ্ছেন তাওবা করে ওই চলে যাচ্ছেন এই হিজরতটা হলো মিনাল শিরকে মিনাল কুফরে ইলাল ইমান মানে হিজরত বিভিন্ন রকমের হয় একটা হলো আপনি দিয়ে আপনি আল্লাহর আনুগত্যের দিকে আসা এটাও বিরাট হিজরত এই হিজরত করে উনি যাচ্ছেন রাস্তার মধ্যে মালাকোল মাওত চলে আসছে। মালাকল মাওতের সাথে মালা ইকাত রহমাও আসছেন রহমতের ফেরস্তারও আসছেন আজামের ফেরস্তও আসছেন আজ বলতেছে এই লোক অনেক খারাপ এর রুহ বের করার ফয়সালা দিলেন যে এই লোকটা যেখান থেকে রওনা দিছে যেখানে যাবে মাস্কানের দূরত্বটা মেপে পেল কত কিলোমিটার এত কিলোমিটারের মধ্যে অর্ধেকের থেকে এসে বেশি গেছে কিনে দেখো যদি দেখা হল সে অর্ধেকের থেকে বেশি গেছে, তাওবার দিকে আগাই গেছে আল্লাহ রবীন্দ্র সিদ্ধান্ত দিলেন এই মানুষটার রুহু কবচ করবে মালাই কে তোর আল্লাহ রহমা তারা করবে সে এখনো তবা পর্যন্ত পৌঁছে নাই তবা জন্য আল্লাহ কেমন আল্লাহ মরুভূমির মধ্যে কোন লোক তার একমাত্র বাহন ওট নিয়ে রানা হয়েছে মরুভূমির মধ্যে ওটটাকে একটা গাছের সাথে বেঁধে ঘুমাইতেছিল লোকটা কিন্তু ওটটা ওই রশি সিঁড়ে কোন দিকে পালাই গেছে হারাই গেছে পুরা মরুমির মধ্যে সেই খুঁজে খুঁজে আর ওটা খুঁজে পায় না সেই বলতেছে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব লোকটা খুশিতে মানে কি বলবো এটাই ভুলে গেছে বলছে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার मरुभूम पथे मरुभूम रास्त हारिए खुशी है अल्लाहर को आल्लास्ता हारिय चले जावर पर আবু হরার নামাজ পরে ঘরে আসে ঘরে আসার পরে এক মহিলা দরজা খটকট করে আবু হরার দরজা খুললেন খুলে থেকে এক মহিলা দাঁড়িয়ে আছে महिला से आबहर जाना करतेम समय सन्तान जन्म ग्रहण करफर मानी करफ करा तबा কাল রাত্রে এক মহিলা আমার কাছে এরকম একটা মাসালা জমতে আসছিল আল্লাহ রসুল বলেন আবু হরাই তুমি কি কোরআনে কারিমের ফোর নাই আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে তবা করলে অতীতের গুণা তো আল্লাহ রবিন দিবেন আবার ওই গুনা গুলাকে আল্লাহ নীকিত রূপান্তর করে দিবেন সোহার আমার কত বড় রহমান কত বড় কাপুর আল্লাহ এইরকম গুনা আল্লাহ আমাকে মাফ করে দিব সহান আল্লাহ অসংখ্য ঘটনা এরকম হাদিসের মধ্যে আসছে আল্লাহ কেমন কবুল করেন एक सहबी नबी सराम कानी जिज्ञासा उच्चारणीम कैमन आचरण बोल साहबी रसलम जागे कन्या सन्तान बाबा हार कारण कन्या सन्तान के जीवन कबर दीसी कन्या सतान जो कबर दी बारक जर जर पानी घटते अल्लासूल शेरब नाजिल আমার দেন। গুনা করতে করতে করতে নকশের উপরে বাড়াবাড়ি করতে করতে অনেক দূর পৌঁছে গেছনা আল্লাহ রহমত থেকে কখনো নিরাশ হইয় না আল্লাহর বড় পরিচয় তিনি বান্ধার তা এই জন্য আল্লাহ নিজের নামে রাখছেন তাওয়াব তাওয়া কবল কেন